As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Anna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ughfruh wa na'udhu billahi min shurur anfusina wa min sayy'at a'amalina man yahdihillahu falamudilla lahu wa man yudlil falahadiyya lahu wa ashhadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. Shomani dha'shuk bin do Amra imam abu jafar tawahi rahmatullahi আহস্লজামাতের আকিদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম আমরা আমাদের ইমামের কথার ধারাবাহিকতায় এমন এক স্থানে এসেছিলাম যেখানে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুলদের উপর কীভাবে ইমান সম্পন্ন হবে সেগুলো আলোচনা করেছিলেন। তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন সেখানে আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব তিনি প্রথমে বলেছেন وأنه خاتم الأنبياء وإمام الأطقية والسيد المرسلين وحبيب رب العالمين وكل دعوة النبوة بعده فغي وهوى وهو المبعوت إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والدياء أنه خاتم الأنبياء فأنتم تقول أنه في محمد صلى الله عليه وسلم تقول أنه خاتم شاش كاري شام عبتكاري وإمام الأطقية যত মোত্তাকি আছে পৃথিবীতে আছে ছিল বা হবে সবার তিনি ইমাম সৈয়দ উলসালিম সমস্ত রবিসা রাসুলদের তিনি সর্দার হাবিব রব আলমিন আল্লাহ রব আলমিন সৃষ্টিকুলের রব তার তিনি বন্ধু তারপর তিনি বলছেন কুল অকুল দাওয়াই ও হাওয়া আর যত নবুয়ের দাবিদার আসবে তারপরে সবই হচ্ছে পদভতা এবং তার অনুবোধের দাবি করছে এরপর ওকা এবং সমস্ত মানুষের কাছে বিল হকি হক সহ ওয়াল হুদা হেদায়ত সহ নূর নূর আলো সহ অদিয়া এবং আলোক ছটা বা যেটা বলা হয় স্বচ্ছ আলোসহ এই কথাগুলো তিনি বলেছেন তার খিতাব স আকা তহাবিয়ার মধ্যে আমরা এই কথাগুলো একটু ব্যাখ্যা করে আজকে এই এই পর্বে কিছু ব্যাখ্যা করব। প্রথমে আমরা বলবো যে রসোল্লা সাল্লা তার যে বৈশিষ্ট্য আমাদের ইমাম আলোচনা করেছেন ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই এই বৈশিষ্ট্যগুলি এখানেই সীমাবদ্ধ নয় ইমামের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্যের আলোচনা করা যেগুলোর ভিতরে অন্যগুলো চলে আসবে এজন্য তিনি মৌলিক কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন প্রথমেই তিনি বলেছেন খাত উল্লাম বিয়া সর্বশেষ তিনি নবীদের শেষ এরপরে আর কোন নবী আসবেন না আবার বলেছেন ইমামুল আতকিয়া যে পরে আসলেও তিনি সমস্ত যত মত তাকিয়া আগে পরে সবারই তিনি ইমাম ওলি হোক সালেহ হোক নেকার হোক শহীদ হোক আল্লাহ রাস্তায় যারাই সময় ব্যয় করেছে সময় দিয়েছে সবাই তিনি এসেছেন ইমাম সৈয়দুল মুরসারিন সমস্ত নবীর সর্দার এই বৈশিষ্ট্য তিনি বলেছেন এরপরে বৈশিষ্ট্য আলোচনা করেছেন আমরা বলব যে মোহাম্মদ সোল্লা সাল্লা বৈশিষ্ট্যের কোন শেষ নেই তার বৈশিষ্ট্য দুধরণে ভাগ করতে পারি দুনিয়া আল্লাহ তালা তাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন আর আখেরাতে আল্লাহতালা তার জন্য কিছু বৈশিষ্ট্যের সমাহার ঘটিয়েছেন সে দুই সাইডটাই আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করি আল্লাহ তালা তাকে দুনিয়াতে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলো কি কি। দুনিয়াতে আল্লাহ তালা তাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ সাল্লা সাল্লাই তার এই বৈশিষ্ট্যের কারণে সব সময়। সবার কাছে সম্মানিত থাকবেন এবং এই বৈশিষ্ট্যগুলি যতদিন পর্যন্ত তার দিনের ভিতরে মানুষ ধারণ করতে পারবে বুঝতে পারবে দিন নিয়ে তারা নিজের আত্মসম্মান বোধ তাদের বাড়বে প্রথম সে বশিষ্ট হচ্ছে আল্লাহ তার নবীকে কিতাবের মধ্যেই তার সবকিছু দিয়ে দিয়েছেন কোরআনে করিমধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন অন্য নবীদেরকে তাদের কিতাবের পূর্ণতা আসেনি কিন্তু এই এই দিনকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন তার জন্য এই কোরআনকে করে দিয়েছেন সমস্ত কিছু সমাহার সমস্ত কিছু সমাহার যে বড় নিদর্শন বলতে কোরআনে করিমকে আল্লাহ তালা হে মানব সম্প্রদায় তোমাদের কাছে প্রমাণ এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং তোমাদের কাছে সুস্পষ্ট নূর এসেছে এই ওয়াহিকে নূর বলা হয়েছে কোরআন নূর বলা হয়েছে আলো এর দ্বারা মানুষ আলোকিত হয় রসুল্লাহ বলেছেন जख ही आल्ला तला नबी पाठिए एम कि निर्देशन दिए जा मानस इशलम ग्रहण कर दे कित कित क्या था जे कित अनुसारी कम पर्तार उन्मत बोले विवेचित हो हँसार मठे तरा उठबे सब चे बी अनुसारी नहीं हँसर मठे उपस्थित हब तुरान हल्ला रसल वैशिष्ट बड़ एक बैशिष्ट हो कुरान दिए दिए कुरान যেটা থাকবে এটা কখনো শেষ হবে না এবং যেটা অর্থসহ অর্থ এবং যার শব্দ সবই হচ্ছে মরজেজ অপারককারী এই কোরআন রসুল্লাহ একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য পূর্বতী কিতাবে উল্লেখ করা হয়েছে যে তার মুখ বাণী যা বের হবে তার হেফজ করা হবে তা তিলাবাত করা হবে তিনি তেলাওয়াত করবেন স্পষ্ট করে বলা হয়েছে তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্যের দিক থেকে বৈশিষ্ট্য দিক থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মোহাম্মদ সাল্লা যে কোরআনে করিম প্রদান আল্লাহ তালা তাকে বড় বৈশিষ্ট্য দিয়েছেন যে কোরআনে করিম দিয়েছেন যা সবসময়ের জন্য চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত থাকবে মোহাম্মদ নবী সালামের দ্বিতীয় যে বড় বৈশিষ্ট্যতা হচ্ছে যা আল্লাহ তালা এই কিতাবকে হেফাজত দায়িত্ব নিয়েছেন তার কাছে যে কিতাব দিয়েছেন তা নয় কিতাবের হেফাজত দায়িত্ব তিনি নিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্নাজাল দিকরা ও ইন্না আলহ হাফিজুন এই কিতাব আমরা নাজির করেছি এবং আমরা এর হেফাজতের দায়িত্ব নিচ্ছি অর্থাৎ আল্লাহ তুই কিতাব নাজির করেছেন এটাই তার বৈশিষ্ট্য দিয়েছেন তা নয় এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এটাও একটি বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এই মধ্যে যা যা দিয়েছেন সেটা পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে যা ছিল সবই এর মধ্যে আসে এরছে বেশিও আছে অর্থাৎ কোরআন ক্যারিম আল্লাহ তহ পূর্বী কিতাব সময় যত নির্দেশনা আছে যত ভালো কথা আছে সব দিয়েছেন সাথে সাথে অতিরিক্ত तथ्य दिए अतरिक्त हिदायतर क्या अतिरिक्त नसीहतर कलिष्य जो एक जन नबीर कित समस्त नसीहत मानसोन एट बड़ बैशिष्य चतुर्थ बैशिष्य हम रसुल्ला केूर बार सर्वशेष आयात प्रदान रसुल्लाह सल्लाम আমাকে এই দুটি আয়াত দেওয়া হয়েছে এই আয়াত দুটি দেয়া হয়েছে রসুল্লাহম বলেছেন আরসের নিচে গোপন ভান্ডার থেকে আমাকে সেটা দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কাউকে এই জিনিস দেয়া হয়নি এখানে কয়েকটি জিনিস যে আমরা যদি কোনো আয়াতগুলো একটু চিন্তা করি বুঝতে পারবো কেন এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রথমে ইমানের রোপণগুলো সেখানে আলোচিত হয়েছে দ্বিতীয় হচ্ছে যে মানুষের পাক মানুষ অন্যায় করলে পাকড়াও করা হতো চিন্তা করলেও অন্যায় চিন্তা করলেও পাকড়াও করা হতো তার জন্য কিন্তু এই উন্মতের জন্য আল্লাহতালা বিশেষ বৈশিষ্ট্যে তা থেকে মুক্তি দিয়েছেন অর্থাৎ কেউ অন্যায় চিন্তা করলে যদি পরিত্যাগ করে তার সবের অধিকারী করে দেওয়া হয়েছে কিন্তু শুধু অন্যায় চিন্তার মধ্যেই তার গুণার ব্যবস্থা রাখা হয়নি এই বৈশিষ্ট্য এবং সেটা প্রয়োজন অনুসারে আল্লাহ এর বিপরীত আয়াত নাজিল করেন কোরআন কারিম আল্লাহ এই জন্য বলেছেন মা নানিহা আলম তল্লা আল্লাহ কাদির হচ্ছে উম্মতের আয় বা উম্মে অনুপ্রাণিত সবসময় থাকবে এবং সবসময় তাদের মধ্যে এই বিধান যে সবসময় পরিচল থাকবে সবসময় থাকবে এর প্রমাণ প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন যে তিনি কখনো কখনো বিরাট আয়াত না সেটাকে নষ্ট করে দিয়েছেন ওই সময় প্রয়োজন শেষ করে দিয়ে যেটা স্থায়ী হয়ে যাবে সেটাকে রেখে দিয়েছেন এখন আর কোনো কিছু নাস না শেখ মানে আছে কিন্তু এখন নাচ কোনো কিছু নষ্ট করবে না যেটা আগে থেকে নামান সুখ হয়ে গেছে সেটাই শুধুমাত্র থাকবে এটি একটি বড় বৈশিষ্ট্য ষষ্ঠ বশিষ্ট হচ্ছে যে রসুলকে সর্বশেষ নবী করা হয়েছে আমরা এই বৈশিষ্ট্যের কথাটি আমাদের ইমামিয়া ও ইমামা ও সৈয়দ উমসলিন আলমিন তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ খতম মোহর ও ইমাম উল এবং সমস্ত নেককারদের ইমাম এবং সমস্ত রাসুলদের তিনি সর্দার এবং আল্লাহ তালার তিনি বিশেষ বন্ধু এই এই যে ওনাকে আম্বিয়া বলা হচ্ছে এর দলিল হচ্ছে কোরআন করিম আল্লাহ তালা বলছেন মা কায়া মহাম্মদ আবা আহাদ মহম্মদ তোমাদের কারো পিতা নন বরং কোন পুরুষের পিতানন বরং তিনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী এখানে এরপরে আর কেউ নৌবোধের দাবি করার অর্থে হচ্ছে যে সে পদভস্ততা আছে এবং সে নিজের প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে আমাদের ইমাম সিটা বলেছেন অভাব ছিল না অনেক আগে হয়েছে পরে হয়েছে এই নৌ দাবিদার গুলো সবাই মিথ্যাবাদী সবাই মিথ্যাবাদী কারণ আল্লাহ বলেছেন খাতমুল নবীন আমাদের নবী মোহাম্মদ আসলামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন তার ফলে আর কোন নবী বা রসুল আসবে না এর ফলে কেউ যদি দাবি করে তার ইমান ঠিক থাকবে না সে কাফের অবস্থায় মারা যাবে উদাহরণ ধরেছেন। তিনি বলেছেন পূর্বের নবীদের মধ্যে উদাহরণ হচ্ছে এরকম যে যেমন একজন লোক একটা ঘর বানিয়েছে সুন্দর করেছে এবং সেটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে ইল্লা কোার একটি একটি ইট সেখানে রাখেনি খালি জায়গাটা খালি রয়ে গেছে দেখতে লাগলো এবং সুন্দর সেটা আশ্চর্য খুব সুন্দর একটি ঘর ওইয়া কুলুন তারা বলছিল হাল্লা ওদয়া যে এই ইটটি কেন রাখা হল না এই ইটটির কারণে ঘরটার সৌন্দর্যটা পরিপূর্ণ হয়ে উঠেনি কলা তখন রসুল্লাহ আসলাম বললেন আমি হচ্ছি সে আমি হচ্ছি সেই ইটটি এবং আমি হচ্ছি নবীদের খাতেম সর্বশেষ ইট অর্থাৎ তারপরে এই বিল্ডিং শেষ হয়ে গেছে অর্থাৎ নবুয়তের যে বিরাট প্রাসাদ সেটা শেষ হয়ে গেছে মোহাম্মদ সৌল্লা সাল্লা আল্লাহ তালা তা শেষ করেছেন তাহলে এই বিরাট বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা এই নবীকে দিয়ে এই নবুয়তের নবুয়তের দ্বারা শেষ করেছেন তার নবুয়তের এরপর আর কোনো নবুয়তের দাবি কেউ করতে করলে সেটা সেই মৃত্যুক বলে বিবেচিত হবে কেয়ামত পর্যন্তর নবীতির ধারা অবশিষ্ট থাকবে এটাই আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমার গ্রন্থে উল্লেখ করেছেন সপ্তম যে বৈশিষ্ট্যতা হচ্ছে জিন এবং ইন্সের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওমার সাল্লা কাইল্লা রহমাত আলমিন জিন এবং মানুষ হইতে সমস্ত সৃষ্টিগুলো রহমত আল্লাহ তালা পাঠিয়েছেন সেখানে সবার জন্য পাঠানোর অর্থই হচ্ছে যে শুধু আরব নয় শুধু অনারব নয় শুধু করাইশ নয় বরং আল্লাহ তালা তার নবীকে সমস্ত সৃষ্টি করলের জন্য পাঠিয়েছেন যাদের ওপর আকল আছে বিবেক আছে তাদেরকে পাকরাও করবেন অন্যদেরকে কীভাবে পরিচালিত হবে তাদের পথ নির্দেশনা সেটার পথ নির্দেশনা এই দুই যাদের বিবেক আছে তাদেরকে তিনি জানাবেন এই জন্য সবাই কাছে আল্লাহতালা এই নবীকে পাঠিয়েছেন জিন এবং ইন্দ সবাই কাছে পাঠিয়েছেন কোরআনকারিম আল্লাহ তালা বলেন ওয়ামা আরমির রাসুল ইহানে प्रत्येक उम्मते ही भीति प्रदर्शनकारी लोकार चले गर्थात प्रत्येक उम्मते आल्ला नासूल पाठिए उम्मतला বলুন হে মানব সম্প্রদায় আমি তোমাদের সবাই কাছে রাসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাই কাছে সে আরব হোক অনারব হোক সে সাদা হোক কালো হোক সে যে কোনো রঙের হোক না কেন সবাই কাছে এক রাসুল তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল আলী আসসালাম কোরআন করিম আল্লাহ তালা আরও বলেন ওয়াকুল্লা উতুল কিতাবা ওনাসালাম তুম হে নবী আপনি বলুন যারা তাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যাদের কিতাব দেযা হয়নি তাদেরকে সবাইকে বলুন ইসলাম তারা মুখ ফিরিয়ে নেয় ফাইনাম আপনার দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়বাদ আল্লাহ দ্রষ্টা আমাদের নবী কাছে প্রেরিত হয়েছেন বলে তিনি নিজেও ঘোষণা করছেন তিনি বলেছেন যা আগে কাউকে কাছে একান্ত পাঠানো হতো ন্যাসে আমি সারা দুনিয়ার মানুষের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে শুধু মানুষ নয় জিন্দের কাছে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله تبارك وتشط جن نزিল কোরআন কে তার বান্দার উপরে ذاتই করে তিনি समस्त সৃষ্টি কুলের জন্য ভীতি প্রদর্শনকারী হন সৃষ্টি কুল বলতে জিন এবং ইনস উভয়কেই বোঝানো হয়েছে তাছর আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য স্থানে বলেছেন কুল ওয়া হাইলাই ইন্নাহু ইস্তামআনা ফরমিল জিন ইস্তমাইউন তারা বলল যে আমরা একটি আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি ইয়াহাদশু জাহাদ সঠিক সঠিক পথের দিকে মানুষকে হেদায়ত দেয় আমি আমরা রসুলরফি ইমান এনেছি কোরআন ইমান এনেছি ওলান্ন নুসে আহাদা আমরা এই कुरान साथ रसुलर दी आल्लाबा तो आल्लाने जीन ए सबा नबी मोहम्मद जीन ए समस्त मानस जो रकम मानसा सदा होक कालो होक अथवा आरब होक आजम हक हो, जेको अनारब हौक सबसे महम्मद रसोला नबी एवं रसुल हिसाब से प्रेरित छे एक बैशिष्य আমরা ইসলাম সাল্লা সাল্লাই ইসলামের আরও কিছু বৈশিষ্ট্য আগামী পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখরো দাওয়ান ও সালাম আলিকুম রহমতুল্লাহি